98.3 रोमांचकर दिए सजान निबेदन सनडे ससपेंस आज अपन लीला मजुमदारे लेखा छोट गल्परिटोलारीला मजुमदारे जन्म छब्बे फेब्रुआर उन्नीस आठ साल कलकाय জ্যাঠামশায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে শিলং পাহাড়ে শৈশব কাটানোর পর উনিশশো কুড়ি সালে তিনি কলকাতায় ফিরে আসেন তিনি বরাবর মেধাবী ছাত্রী ছিলেন এবং বিএ ও এম পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন সাহিত্য চর্চার পাশাপাশি কিছুদিন বেতার প্রযোজনাও করেন তিনি তার লেখা উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য পদিপিসির বর্মীবাক্স হলদে পাখির পালক বকবধ পালা এই ছাড়াও তিনি সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বেশ কিছুদিন রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার লীলা পুরস্কার ভারতীয় শিশু সাহিত্য পুরস্কার ইত্যাদি নানা পুরস্কারে সম্মানিত হন তিনি লেখিকার নিরানব্বই বছরের পূর্ণ জীবনের অবসান ঘটে পাঁচই এপ্রিল দু সালে এই গল্পটি আমরা নিয়েছি সব ভূতুড়ে বইটি থেকে আহিরি টোলার বাড়ি প্রধান চরিত্রে গল্পকার নারাযন ও পরদেশী গল্প পাঠে সোমক ও দ্বীপ গল্পের সূত্রধার মির শুরু হচ্ছে আহিরি টোলার বাড়ি আহিরি টোলা কোথায় জানতো সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে সেখানে কেউ থাকে না দরজা জানলা ঝুলে রয়েছে ছাদ দিয়ে জল পড়ে দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে শুধু ইঁদুর বাঁদুরের বাস আর সব জায়গায় একটা সোঁদা সোঁদা গন্ধ বাড়িটা আমার বাবার ঠাকুরদা আর ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন কলকাতা শহর তখন সবে তৈরি হচ্ছে চকালানো দোমহলা বাড়ি দেয়ালে সব বিরাট পাথরের অভাব ছিল না হাঙ্গামা ছিল না মোট কথা বাবা ঠাকুরদার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো বাড়ির পিছন দিকে বিশাল আস্থা ছিল সব কবে বিক্রি হয়ে গেছে তার জায়গায় সে না দেখলে বিশ্বাস হয় না বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে সেসব দি বাড়ি ছাড়তে বাধ্য হলাম কাউকে কিছু না বলে বেলায় কয়েকটা কাপড় জামার পুঁটলি কাঁধে নিয়ে ঘড়ি কিংবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে সোজা আইডি টোলার বাড়িতে গিয়ে উঠলাম সেখানে আলো টালো নেই রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানলা দিয়ে ঢুকছে অদ্ভুত সব ছায়া পড়েছে সামনে দরজায় তালা মারা কিন্তু জানলায় শীত নোনা ধরে ভেঙে গেছে ঢুকতে কোনো অসুবিধাই হল না একটু যে ভয় করছিল না তাও নয় কত রকম যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম খিদেও পেয়েছে প্রচুর আবার রাগও হয়েছে নিচের তলাটা কেমন যেন ঘুপশিপা না বগলে ধুলো মাথা সিঁড়ি দিয়ে দুং দুং করে উপরতলায় উঠে যাচ্ছি এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল অ তোদের জ্বালাতে কি সন্ধ্যেবেলায় হাত মুখ ধুয়ে আলবোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না সারা দিন ধরে শুধু দাও দাও দাও দাও এটা নেই এটা চাই ওটা চাই এবার একটু খান্তি দেুর ভুর করে নাকে একটা ধূপ ধুনের সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এল চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন ভুস্ক রঙের লম্বা জব্বা পরণে পায়ে সাদা নাগরাই জুতো মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি আর ডান হাতে বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি যেমন সিঁড়ির উপরে ধাপে এসে উঠেছি আশ্চর্য হয়ে বললেন তোকে তো আগে দেখিনি তুই এখানে কেন এসেছিস কি চাষ খিদে পেটটা খালি খালি লাগছিল বললাম কেন আসব না এটা আমার বাবার ঠাকুরদাদা ঠাকুরদাদার বাড়ি হ্যাঁ ভীষণ চমকিয়ে গিয়ে লোকটা কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি তোমার ঠাকুরদার নাম কি নাম শুনে খানিক্ষণ চুপ করে রইলেন কোথাও জনমানুষ নেই চারিদিকে অন্ধকার রেলিংয়ের কাছে গিয়ে বড় হাঁক দিলেন পর্দেশি আমিন সময় গলি কোথায় আলো দিবি না নিজের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলোকি পরানো সেজ হাতে কুচকুচে কালো ডিগটিগে লম্বা গোলাপি কেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাদুরি পর একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো ছিলি কোথায় হতবাগা। বাড়িতে লোক এলে দেখতে পাস না একে কত্তা বারবারই তালা হাঁ পাকড়াইতে একবার দেখে এলুম আমার দিকে ফিরে বলল যাবে না খোলকা বাবু হাঁপ আঁকড়াইতে কেমন সব সঙ্গ বেনিয়েছে গান বাজনা হতেছে বুড়ো বললে চপ ওসব সব ছেলে মানুষের জায়গা নয় এসো দাদা তুমি আমার সঙ্গে এসো সামনের ঘরে গেলাম মেঝেতে লাল গালছে পাতা মস্ত নিচু তক্তপোষে হলদে মখমলের চাদর বিছানো এক কোনায় গোপঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাখড়ি একজন লোক দাঁড়িয়ে তাকে বললেন যাও এখন বলছি তো টাকা চাঁদা আর পাঁচ ভরি আতর দেব তোমার বারোয়াড়ি পুজোর জন্য এখন কেটে বড় লোকটি চলে গেলে আমাকে তক্তপোষে বসিয়ে পুঁটলির দিকে চেয়ে বললেন ওতে কি পালিয়ে এসেছো নাকি কেন বলতে হলো সব কথা খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন পণেরও পেয়েছিস হতভাগা লজ্জা করে না অঙ্ক হয় না কেন শুভঙ্করই পড়িস না মুখ কেমন না কেন খেয়েছিস হ্যাঁ খাস নি এখনো পর্দেশি যা দেখিনি পচুকে বলকে যা পরদেশি চলে গেলে বললেন আমার কখনও একটা অঙ্ক করছত না আর তুই ব্যাটা একেবারে ফোনেরও পেলি জানিস নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম হৌ সে সব হিসেবের ভুল সুতে দিতাম দাঁড়া কুটটিকে ডেকে পাঠাই সে তোকে অঙ্ক শিখিয়ে দেবে পরদেশি একটা রুপোর থালাই করে লুচি সন্দেশ ছানা মাখা আর এক গিলাস বাদামের শরবত এনে দিল তারপর বারান্দার কোণে শীত পাথর দিয়ে বাধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারি করা খাটে সাদা বিছানায় সুয়ে সারা রাত ঘুমলাম সকালে পরদেশে এসে ডাক দিল বলি কুট্টিবাবু আঁক শেখাতে এসেছেন চলো চলো হ্যাঁ চল এসে চিত্র করা পার্টিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন পরদেশি কোনো কথা না বলে দুজনকে দুই গিলাস দুধ দিয়ে গেল বই নেই পুটলিতে খাতা পেন্সিল ছিল তাই দেখে কুট্টিবাবু মহা খুশি কি বলব যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সেসব যেন জলের মতো সোজা হয়ে গেল কুট্টিবাবুর বই দরকার হয় না সব মাথার মধ্যে ঠাসা উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়ি ঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে উঠোনে ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতা পাহাড়ের গাছ আর উঠোনে দাঁড়ের ওপর ছোলা খাচ্ছে দেয়ালে ঠেস দিয়ে পরদেশী মুচকে মুচকে হাসছে কাকে খুঁজছ বাবু। বুড়ো লোকটির খোঁজ করলাম কি নাম তার পর্দেশী বড ভালো লোক পিছন থেকে তিনি নিজে বললেন আমার নাম শিবেন্দ্র নারায়ণ লোকে বাবু বলে ডাকে নাকি ভালো করে অঙ্ক কোষে চো বলছিল এই নাও তার পুরস্কার আমার হাতে একটা মস্ত সোনার মুহুর গুঁজে দিলেন ও কি পর্দেশী বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কাধাক্কি চেঁচামেঁচি করছে আমি বললাম মা বাবা বড় কাকা আর পিসে মশাই এসেছেন এস কি সাংঘাতিক ছেলে বাবু তুমি এই খালি বাড়িতে অন্ধকারে কালি ঝুলের মধ্যে খাওয়ানে দাওয়ানি দেব বিড়াত কাটিয়ে দিলে বলি তোমাকে अब एक मुहूर्त मध्य परिष्कार तक दौड़े खाली घर खाखा करीत पाथर सब डाली खुले पड़े परदेशी ओ परदेश शिव बाबू कथे तुमरा पर्देशी? बाबा खप को धरे फिर शिवुबाबार ठाकुरदा पर्देशी खास खान आस्ते हाथों मध्य मोहर टा के पकेटे पुरे चलो टेस्टे भो नम्बर पा देखो का किल আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরি টোলার বাড়িটা সারিয়ে সরিয়ে সেখানেই থাকবো গঙ্গাটাও বেশ সামনে আছে শুনছিলেন আহিরি টোলার বাড়ি রচনা লীলা মজুমদার গল্প পাঠে ও পরদেশির চরিত্রে শিবেন্দ্র নারায়ণ দ্বীপ মায়ের ভূমিকায় ইন্দ্রাণী শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স অনির্বাণ ও অভিষেক এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স